রাজকন্যা নিনা ও সেন্টোর ভাইডা অনেকদিন আগে পিরামিড ছাড়িয়ে লোহিত সাগর পেরিয়ে আর সেই মিনার যা আকাশ ছুঁয়ে দিয়েছে সব ছাড়িয়েছিল এক বেগুনি অরণ্য নাম মিরাকোল্যান্ড মিরাকোল্যান্ড ছিল এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মায়াবী এক প্রজাতির বাসভূমি আর তাকে মায়াবী গম্বুজাকৃতি বুদবুদ ঢেকে রাখত পৃথিবীর মানুষের চোখের আড়ালে মেরাকোল্যান্ডের রাজা ছিল সেন্টর ভাইরা এরা ছিল অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া বড় ভাই প্যাগাজ্যান্ডার ছিল তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী আর বুদ্ধিমান সে রাজ্য শাসনের সব সিদ্ধান্ত নিজেই নিত কিন্তু সে ছিল বদরাগী মেজো ভাই ডোরালো ছিল সবচেয়ে শক্তিশালী তার দায়িত্ব ছিল মায়াবি গম্বুজকে অনধিকার প্রবেশকারীদের থেকে রক্ষা করা ছোট ভাই এরিয়ান তার মতো সুন্দর আর সুপুরুষ সারা রাজ্যে আর কারোর ছিল না সে এতটাই আকর্ষণীয় ছিল যে মৎস্যকন্যা পরি আর মেয়ে ড্র্যাগনরা তার প্রেমে পড়ে যেত এরিয়েনের ওপর ভার ছিল জাদু আর মায়ার এটা দেখার যে কেউ যেন ভুল কারণে এগুলো কখনও ব্যবহার না করে একসাথে এই তিন সেন্টর ভাই মিরাকোল্যান্ডে রাজত্ব করত আর খেয়াল রাখত সবাই যেন সুখে শান্তিতে থাকে বসন্ত এলো এখন হলো সময় মহান জাদুকর প্রতিযোগিতার মেরাকোল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে জাদুকর ডাইনি সবাই অংশগ্রহণ করতে আসে সেন্টর ভাইরা এই দেশের সবচেয়ে বড় জাদুকর তাই তারা বিচারক হয় দর্শকরা অধীর আগ্রহী অপেক্ষা করে সবার প্রথমে এলো হিমকুমারী সে ভাইদের অভিবাদন জানিয়ে প্যাগাজ্যান্ডারের গ্লাস থেকে একটা বড়টি মূর্তি পার করল যেটা দেখতে ঠিক প্যাগাজ্যান্ডারের মতো ম্যাগাজ্যান্ডার হাসলো দর্শকরা জয়ধনে দিল এরপর একটা জলের পিঁপেতে চেপে এল সবুজ মৎস্য সে ভাইদের অভিবাদন করে হাওয়াতে জলের বুদবুদ তৈরি করল তারপর জল থেকে লাফিয়ে হাওয়ায় গেল আর নিজেকে ছোট্ট করে বুধবুদের মধ্যে ঢুকে পড়ল বুধবুদার ডোরালোর দিকে তাকিয়ে মাথা নাড়ল এরপর এলো সিংহ ব্যাগ তার মতো কেউ লাফাতে পারে না তারপর এলো ড্র্যাগন আর তারপর সারা দিন এই উৎসব চলতে লাগল দর্শকেরা খুব আনন্দ করল যখন ভাইরা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কে বিজেতা হঠাৎ শুনল কে যেন ডাকছে শুনছেন কেউ কি আছেন আমি হারিয়ে গেছি অনধিকার প্রবেশ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে জাদু দণ্ড ঘোরাল কিন্তু সে জাদু করার আগে ঝোপের ভেতর থেকে অপরূপ সুন্দরী এক কন্যা বেরিয়ে এলো। তাকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল নীল গাউন পরা মেয়েটিকে দেখে রাজকন্যা মনে হচ্ছিল তাহলে আমি দেখা পেলাম মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল মিরকনস তাকে ঘিরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকে দেখতে লাগল মানুষই এই কি করে ঢুকল ডোরালো লাফিয়ে উঠে আকাশে উড়ে গেল তার সেনারা তার পিছু পিছু একে একে হাওয়ায় লাফ দিল এদিকে এরিয়ান চোখ বন্ধ করে নিনার কপালে আঙুল রাখল তুমি কি দেখতে পাচ্ছ শুধু ওর নাম রাজকন্যা নিনা। এছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না ও স্মৃতিও এখন ধোঁয়াটে প্রহরী মেয়েটিকে কারাগারে নিয়ে যাও যতক্ষণ না ডোরালো জানতে পারছে যে এই আর এখানে এসেছে প্রহরীরা তক্ষণি জাদু বলে নীনাকে তুলে নিয়ে কারাগারের দিকে চলল সে তখন হাওয়ায় ভাসছে অচৈতন্য সেই রাতে ডোরালো তার ভাইদের এসে বলল যে সে জানতে পারেনি যে কি করে রাজকন্যা নীনা ল্যান্ডে প্রবেশ করেছে কারণ মায়াবী গম্বুজ ভালো করে আটকানো আছে অনুসন্ধান চালিয়ে যেতে হবে কারণ এর আগে মানুষ কখনো আমাদের দেশে পা দেয়নি আর সেটাই আমাদের বজায় রাখতে হবে ততদিন এই মেয়েটিকে বন্দি করে রাখা হবে ডোরালো সম্মতি জানিয়ে চলে গেল কিন্তু এরিয়ানকে চিন্তিত দেখাচ্ছে পরে সেই রাতে এরিয়ান জাদু বলে সেই কারাগারে প্রবেশ করলো যেখানে নিনাকে রাখা হয়েছে সে মাটিতে পরে কাঁদছিল যেই এরিয়েনকে এরিয়ানকে দেখলো তার পায়ে গেল অন্যায় করিনি অন্যায় করতে করে আমাকে ছেড়ে দিন অশ্ব তাকে অশ্বমানব বলতে শুনে এরিয়ান হাসলো। তুমি চিন্তা করোনা সুন্দরী এখন জানতে পারলাম তুমি কে আমার ভাইদের সব বলবো তারা তোমাকে মুক্ত করে দেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্শ মানব আপনি এক্ষুনি জানাতে পারেন আমার এই কারাগারে দম বন্ধ হয়ে আসছে আমি খোলা হাওয়ায় শ্বাস নিতে চাই আমার বড় ভাই বেগজ্যান্ড ঘুমের ব্যাপারে খুবই পাক্কা তাকে বিরক্ত করার অনুমতি কারোর নেই কিন্তু চিন্তা করো আমি তোমাকে নিয়ে আমরা কারাগারে আপনি খুবই দয়ালু মানুষ ঘুমন্ত বাদুর কারাগারের বাইরে উল্টো হয়ে ঝুলছিল আর ঘুমানোর চেষ্টা করছিল সে গলা পরিষ্কার করলি কি দুঃখিত ঘুমন্ত আমরা যাচ্ছি তুমিও তার জাদু দিয়ে দেওয়ালে একটা দরজা বানাল আর তারা হাত ধরে দুজনে বাইরে বেরিয়ে গেল ঘুমন্ত বাদুর চোখ বন্ধ করে নিজের মনে বলল। বললা গেল বাইরে চাঁদের আলো আর আকাশে তারারা জল জল করছে এরিয়ন জাদু বলে মানুষে পরিণত হল নীনা অবাক হয়ে তাকে দেখতে লাগল কিন্তু চাঁদের আলোয় শুধু তার মুখটাই দেখা যাচ্ছিল তক্ষণি তার প্রেমে পড়ে গেল দুজনে ঘাসের ওপর শুয়ে তারাদের দিকে তাকিয়ে রইল মুখে কোনো কথা নেই চুপচাপ দুজন দুজনের হাত ধরে আছে মিষ্টি বাতাস মৃদু মৃদু বইছে আর তারা দুজনে ঘুমিয়ে পড়ল পরের দিন যখন সূর্য উঠল এক প্রহরী সভাঘরে ছুটে এলো আর জানালো রাজকন্যা নিনাকে পাওয়া যাচ্ছে না। দাদা তুমি একদম চিন্তা করোনা মেয়েটি খুব বেশি দূরে যেতে পারবে না আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি না আমি সেই বন্দিকে নিজের হাতে ধরতে চাই প্রহরী এরিয়ানকে এক্ষুনি আমাদের সাথে দেখা করতে বলো আমরা নিজেরা বন্দিকে খুঁজতে যাব প্রহরী মাথা নাড়ল আর দুই ভাই আকাশে উড়ে গেল এদিকে আর নীনা মুখে রোদ পড়তে ঘুম থেকে উঠে পড়ল দুজন দুজনকে দেখে হাসল আপনার সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে অশ্বমানবিয়ান আমার নাম এরিয়ান দুজনে হেসে জড়িয়ে ধরল তার উষ্ণ আলিঙ্গনে এরিয়েন আবার সেন্টর হয়ে গেল প্যাগেজ্যান্ডার আর ডোরালো রাজকন্যাকে খুঁজতে আকাশে উঠছিল হঠাৎ তাদের দেখতে পেল বিশ্বাসঘাতক এরিয়েন আর নীনা তাদের দিকে গেল যখন তারা মাটিতে নেমে এলো ক্ষুদ্ধ প্যাগেজ্যান্ডার তলোয়ার বের করে এরিয়েনের কাঁধে রাখল তুমি বিশ্বাসঘাতক এই মেয়েটা তোমার ভাইদের থেকে আর মিরাক থেকে বড় হলো। দাদা দয়া করে শোনো আমি সব বলছি তোমায় তোমাকে আর কিচ্ছু বলতে হবে না আমরা নিজের চোখেই দেখে নিয়েছি যা যা আমাদের দেখার ছিল সে এগিয়ে নিল। তুমি আমার ভাই না হলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতাম কিন্তু আমার মনে হয় এটাই তোমার জন্য উপযুক্ত শাস্তি প্যাগজান্ডার নিজের জাদুদণ্ড দিয়ে এরিয়েনির দণ্ডের সব জাদুশক্তি বের করে নিল দাদা আমি দাদার সিদ্ধান্ত শেষ কথা চলে যাও এরিয়ন আর নিনা সেখান থেকে চলে গেল যে এরিয়েন গম্বুজের বাইরে পা রাখলো সে মানুষে পরিণত হলো দুজনে হাত ধরে এগিয়ে গেল এই যত দূরে যাওয়া যায় সেই উদ্দেশ্যে আর জল খাচ্ছে দেখে কয়েকটা ভুতুরে আত্মা হঠাৎ হাওয়ায় ভাসছে আর হাসছে তাদের সর্দার ছিল সবচেয়ে সত্যি তোমাকে মেরাকো থেকে নির্বাসন দেওয়া হয়েছে নীনা এরিয়ানের পেছনে লুকিয়ে পড়লো আর রাগত চোখে শাডোহার দিকে তাকালো আহ তো রেগে যেও না আমি এখানে বন্ধুত্ব করতে এসেছি আমার সঙ্গে আমার ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না বোকার মতো কথা বলো না তোমার ভাইরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি সেটা বোঝোনি আর পেগাজেন্ডার একাই সিংহাসনে বসতে চায় এদিকে মিরাকোল্যান্ডে ঘুমন্ত বাদুর এক প্রহরীর কাছে সব শুনে সঙ্গে সঙ্গে প্যাগেজ্যান্ডারের কাছে গেল আর যা শুনেছিল সব বলল। ও বুদ্ধিমান রাজা আর চাই। আপনার ভাই আপনার ঘুমে ব্যাঘাত করতে চাইনি তাই সকাল পর্যন্ত অপেক্ষা করছিল আপনাকে খবরটা দেবে বলে প্যাগেজ্যান্ডার লজ্জিত হলো। সে ডোরালোর দিকে তাকালো আর বলল ডোরালো আমি বড্ড ভুল করেছি এক্ষুনি চলো আমাদের ভাইকে ফেরিযা আনতে হবে তুমি যদি আমার প্রাণ ও নিয়ে কালো জাদু প্রয়োগ করলো এরিয়েনের দিকে কিন্তু নীনা তার সামনে এসে দাঁড়ালো আর তার গায়ে সেটা লাগলো আর তখনই প্যাগজ্যান্ডার আর ডোরালো এলো আর অসীম জাদু শক্তি প্রয়োগ করল আর প্যাগেজান্ডার আর ডোরালো এসে এরিয়ানের পাশে নামলো সে তখন নিনার দেহটা নিয়ে কাঁদছে তার জাদু বলে নিনাকে জীবিত করলো সে ধীরে ধীরে চোখ খুলল এরিয়ন আনন্দে আত্মহারা হয়ে গেল অসংখ্য ধন্যবাদ বর্দা আমাকে ধন্যবাদ বলল না ভাই দাদাদের সাথে আবার মিলিত হলে তাহলে এবার আমাকে যাবার অনুমতি দাও তুমি এইভাবে যেতে পারো না আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি এরিয়ান কিন্তু আমি তো তোমাদের সঙ্গে থাকতে পারি না আমি একজন মানুষ আর আমি তোমাদের অনেক সমস্যায় ফেলেছি মহাশয় দয়া করে আপনার ভাইকে নিয়ে যান এখান থেকে ও কোনো ভাবেই আমার কথা শুনছে না আর শোনা উচিত নয় এই কথা বলে প্যাগজান্ডার জাদুদণ্ড ঘুরিয়ে রাজা রাজাকে ডাকলো। পাতারা উঠতে লাগল আরকোপে রাজকন্যা নীনা তার রাজ্য তার প্রিয়জনদের হারিয়েছে আমি চাই তুমি সবকিছু আবার আগের মতো করে দাও তাছাড়া বাবা মানে মহারাজকে খবর দাও যে ও ঠিক আছে লাফিয়ে উঠে প্যাগেজ্যান্ডারকে জড়িয়ে ধরল প্যাগেজ্যান্ডার মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল আর এরিয়ন ও ডোরালো তাই করল আমি আমি খুব দুঃখিত সত্যি হয়ে গেল আর মিরাকোল্যান্ডের সবাই আবার খুব খুশি আর প্যাগেজ্যান্ডার শপথ করলো যে আর কখনো হৎকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবে না